আমি মুখ জমি এটা সোধ এই বন্ধবটা ইসলামের গায়ে সরিয়ে সমস্ত মন্তব্য ইসলামের গায়ে আছে অনেক বন্ধব হয়েছে সেই মন্তব্যের সিস্টেম হলো মতো দুইজনে মিলে বাদ করে নিতাম সময় অনেক মোট মন্তব্যের যে দুধ পাওয়া যেত এই দুধটা মালিক এবং যে রাখত দুজনে বাদ করে নিত আমার টাকাটা না লিখে পেলে একটা আসলে সম্পদ আমার কাছে থাকে কিন্তু তারা তো পুরো আমি বুক করবো এটা তারও মালিক না আমারও মালিকান আছে দুজন মিলিয়ে বুক করতে হবে তখন এটা বলি সম্পদ বন্ধ করে